चर्जा छाड़ा एक ममिनो तार लक्ष्य उद्देश्य सलि सल्लमे रेखे जावा श्रवण तुम ए रियजीन दर्शे थकून देखा आज रत साढ़े एगारोटे और भारत Peace TV Banglai. Peace TV Network, the solution for humanity. সমিহমান রহিম আলহামদুলিল্লাহ রবীলিনা মোহাম্মা তবিদিন আয়ুজিম্লা খালকনা সম্মানিত ব্রাদারান ইসলাম আল্লাহর আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাকর সব কিছুকে সুপরিমিত করেছেন সমস্ত কিছুর ভাগ্য নির্ধারণ করেছেন সমস্ত সৃষ্টি বস্তুর আল্লাহ ফাকর রব্বুল সময় কাল নির্ধারিত করেছেন সালাত সাল্লাম নাজিল হকিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লার প্রতি যাকে আল্লাহ ফাকর রবুল আলমিন দুনিয়াতে নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন এবং নির্ধারিত সময়ে তাঁকে আল্লাহ ফাকর রব্বুল আলমিন তার কাছে গ্রহণ করেছেন আল্লাহ মাসল আলহি আল্লাহ বারিক আলী সম্মানিত ভাইরা আজকের বিষয়বস্তু হচ্ছে তকদির সম্পর্কে যাকে আমরা ভাগ্য বলে থাকি এই ভাগ্য সম্পর্কে ওর আন এবং হাদিসে কি বলা হয়েছে এ সম্পর্কে আপনাদের সামনে আল্লাহ ফাকরবুল আলমে যতটুকু আমাকে তৌফিক দেবেন ততটুকু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব যাতে করে তকদির সম্পর্কে আমাদের স্বচ্ছ সুস্পষ্ট একটা ধারণা থাকে এবং এর প্রতি ইমান আমাদের যাতে করে সুন্দর থাকে মনে রাখবেন যে তকদিরের প্রতি ইমান ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে তার ষষ্ঠ স্তম্ভ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রসিদ্ধ হাদিস যে জিবরির আলি সাল্লামের হাদিস বলে প্রসিদ্ধ তাতে নবী করিম সাল্লা সাল্লামের কাছে জিবরুল আলি সাল্লাম মানুষের রূপ ধরে এসে পাঁচটি প্রশ্ন করেছিলেন তার একটি প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে আরেকটি প্রশ্ন ছিল ইমান সম্পর্কে আর একটি প্রশ্ন ছিল কেয়ামত সম্পর্কে কেয়ামতের দিন কখন হবে চার নম্বর প্রশ্ন ছিল কেয়ামতের লক্ষণ সম্পর্কে আরেকটি প্রশ্ন ছিল এহসান সম্পর্কে তিন নম্বরে এহসানের কথা জিজ্ঞাসা করা হয়েছিলামকেল ইমান বলেছিলেন আল ইমান ছয়টি বিষয় এখানে রসোর করেছেন ইমান হচ্ছে যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করবে ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস করবে কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে রসলগণের প্রতি বিশ্বাস করবে পরকালের প্রতি বিশ্বাস করবে আর ভালো মন্দ তকদিরের প্রতি ভাগ্যের প্রতি বিশ্বাস করবে এই ভাগ্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আল্লাহ পাকরবুল আলমিন ভাগ্য নির্ধারণ করেছেন ভাগ্য লিখে রেখেছেন প্রত্যেক বস্তুর শুধু ব্যক্তির নয় প্রত্যেক বস্তুর মানুষের জিনের সমস্ত নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি তার তকদিরের সাথে। নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি সুপরিমিতভাবে সৃষ্টি করেছি তার সবকিছুই সুপরিমিত আল্লাহ ফাকরুল আদেশ সুপরিমিত এবং আল্লাহ ফকরবুল আলমিনের আদেশ হচ্ছে সুনির্দিষ্ট আল্লাহ ফাকর্ব আলমিনের কোরআন করিমের এই আয়াত গুলি তকদির প্রমাণ করে মহান আল্লাহ আর আলহ ইরশাদ করেছেন অতপর সঠিক পথ প্রদর্শন করেছেন রাস্তা দেখিয়েছেন কোরআন করিম স্পষ্ট করেছে তকদির কে নীম সাহেব এই তকদির বিষয়টিকে হাদিসে আরো বিস্তারিত বুঝিয়েছেন যেমন একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম तकदिर सम्पर्के तकदीर चार स्तर रब्बुल आलमीन जो भाग्य निर्धारण कर प्रत्येक प्रत्येक स्तर प्रति ईमान रखते सम्पर्के प्रथम स्तर थे शुरू करी आल्ला पाक रबुल आलमीन एलम जे सब किस निर्धारित कर আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের এল সে সমস্তকে পরিব্যাপ্ত আল্লাহ পাক তার ব্যাপক জ্ঞান দ্বারা সবকিছুই জানেন আল্লাহ পাকের কাজ হোক অথবা আল্লাহর বান্দাদের কাজ হোক আল্লাহ পাকের কাজের সাথে সম্পর্কিত হোক অথবা আল্লাহ পাকের বান্দা মানুষের বা সৃষ্টির কাজের সাথে সম্পর্কিত হোক তাদের সাথে সম্পর্কিত হোক সবকিছুই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সম্মক জ্ঞাত আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আলিম সবকিছুই যিনি জানেন তাহলে মহান আল্লাহ অতীত জানেন বর্তমানও জানেন ভবিষ্যৎ জানেন দৃশ্য জানেন অদৃশ্য জানেন সবকিছু আল্লাহ পাক জানেন। যা হচ্ছে হয়েছে হবে তাও জানেন আর যা হবে না যদি হয়তো কি হতো তাও আল্লাহ ফাকর্বুল জানেন তাহলে যা হয়েছে না হয়েছে সবকিছু আল্লাহ পাকর রব্বুল আলমীন যার অস্তিত্ব আছে অস্তিত্ব নেই সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলম জানেন এমন কিছু নেই যে আল্লাহ জানেন না যা হয়নি যদি হতো আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন জানেন যে কেমন হইতো যাকে আল্লাহ সৃষ্টি করেনি যদি আল্লাহ সৃষ্টি করতেন যার ঘরে আল্লাহ ফেক রবুল্লা আলমিন সন্তান সন্ততি দেননি আল্লাহ যদি দিতেন তাহলে তারা কেমন হইত ভালো হতো মন্দ হতো সৎ হতো অসৎ হতো সব কিছু আল্লাহ জানেন তাহলে তকদিরের প্রথম স্তর হচ্ছে ইলমুল্লাহ ইলমুল্লাহে তাল মকদুর যা কিছু নির্ধারিত তা সম্পর্কে আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন সম্ম জ্ঞাত तकदिर द्वित स्तर हे आल्लाबुल आलमीन जा क्या सम्पर्क बंदार्पर्के मानवजात क्या सम्पर्के जिन फेरिस्तार का सम्पर्मय सम्पर् जा घटे घटे एवं घटसे सबकिछ अल्लाह पक रबुल आलमीन लिखे रेखे द्वितीय स्तर हमलाबुल आलमीन लिखे रखा आल्ला आदेश सबकिौहे महफुजे सुरक्षित फल के प्रथम स्तर हे आल्ला स्तर हिताबाह महफूज लौहे महफूजे आल्लाबुल आलमी लिखार आदेश कर महान आल्ला मर्मे दुई टीषय के एक आयाते ही উল্লেখ করেছেন সুরা হজের হে নবী তুমি কি জানো না আসমান সৃষ্টি রয়েছে যা কিছু কাজ রয়েছে যা হচ্ছে যা হয়েছে যা হবে সবকিছুই আল্লাহরুল আলমিন জানেন তাহলে এই অংশে আল্লাহ ফাক রবুল্লা আলমিনের প্রথমে রয়েছে অর্থাৎ লিখে রেখেছেন আল্লাহ ফাকর্ব আলমিনে মাহফুজে ইন্নাজা আল আল্লাহ এবং এই বিষয়টি আল্লাহর জন্য সহজ এমন মুশকিল নয় যে একজন মানুষের অনেক কিছু জানার বিষয় যদি থাকে তাহলে এলোমেলো হয়ে যায় অনেক সময় সেগুলোকে সামলে রাখতে পারে আল্লাহ করেছেন হাদিসে রয়েছে আল্লাহ লিখে রেখেছেন মাকাদির আল খালাই সমস্ত সৃষ্টি জগতের তকদীর সম ভাগ্য তাহলে শুধু মানুষের ভাগ্য নয় আর ভাগ্য মানে শুধু বয়স নয় ভাগ্য মানে তার কাজকর্ম নয় ভাগ্য মানে শুধু তার মৃত্যু নয় ভাগ্য মানে তার জন্ম নয় যে কোথায় জন্ম আর কখন জন্ম ভাগ্য মানে প্রত্যেকটি বিষয় মানুষের প্রত্যেকটি বিষয় জিনের প্রত্যেকটি বিষয় সমস্ত সৃষ্টির প্রত্যেকটি বিষয় আল্লাহ ফাকর্বুল আলমীর লিখে রেখেছেন আল্লাহ ফকরবুল আলমিন তকদিরকে লিখে রেখেছেন কিছুক্ষণের জন্য আপনাদের কি বিরতি দিয়ে আবার আমাদের বিষয়ের দিকে ফিরে আসছি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 जेनेुना जेने। कबीर चारा क्षमा देवर शाह बंधु চান বাংলাদেশে ওরা সাড়ে দশটায় ভারতে বাংলায়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 It's your choice. Join Dr. Zakir Naik. See, every day, every day, you will come back to Bangladesh Bangladesh. What is your name? Your name is your name. Your name is your name. Your name is your name.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 যে তকদীর নির্ধারিত করেছেন সে তকদির সম্পর্কে জানেন এবং সেই রাখা সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ পাকুল্লা আলমিন কলম সৃষ্টি করলেন কলমকে পাক সৃষ্টি করলেন ফাঁকা আল আল্লাহ এবং সেই কলমকে আল্লাহ বলেন যে তুমি লেখো লিখতে আদেশ দিলেন আল্লাপাক রবীন্দ্রাকুল্লিউম তুমি লিখো প্রত্যেক বস্তুর ভাগ্য তকদির কেমত পর্যন্ত এই দুনিয়ার পৃথিবীর শেষ পর্যন্ত কে কোথায় যাবে কে জাননাতে যাবে কে জাহান্নামে যাবে এই পর্যন্ত প্রত্যেক বস্তুর তকদির লিখ তাহলে মানুষ জিন জিনিস ছাড়া সমস্ত সৃষ্টির তকদের ভাগ্য হয়েছে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। তাহলে এই লিখার বিষয়টি হচ্ছে দ্বিতীয় স্তর লিখার বিষয় সম্পর্কে অলমাইকের আমরা আরও বলেছেন যে এই লিখার বিষয়টি এই স্তরটিকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে তখদির আম মানে लौह महफुजे सुरक्षित फलक लिखा आल्लाब लिखे रेखे आसमान जमीन सृष्टिर पंचाश हजार बचर पूर्व तकदीर लिखा জফল কালাম ও বেমা আন্ত তোমার যা কিছু হবে এই লিখে আল্লাহর এই তকদির লিখার কলমের কালি শুকিয়ে গেছে আল্লাহ ফাকর আব্বুল আলমিন লিখে দিয়েছেন তকদির আল্লাহ ফাকর আবুল আলমিন জানেন তার ভিত্তিতে তার মহা জ্ঞানের ভিত্তিতে লিখেছেন তিনি লিখে দিয়েছেন সেই জন্য বাধ্য করে দিয়েছেন এই অর্থ মোটেই নয় এই বিষয়ের দিকে ইনশা আল্লাহ তালা আমাদের কাছে সময় থাকলে আবার ফিরে আসব। আল্লাহাক রব আলমিন এই তকদির যে লিখেছেন ব্যাপক লিখার অর্থ হচ্ছে আর বিশেষ তকদিরকার বিশেষ ভাবে লিখা তকদির লিখা হচ্ছে তিন প্রকারের এক হচ্ছে আল অমরী সারা জীবনের তকদির সারা জীবন সম্পর্কে আল্লাহাক রবুল আলমিন লিখে রেখেছেন প্রত্যেক মানুষের সারা জীবন সম্পর্কে প্রত্যেক সৃষ্টি ক্ষেত্রে আল্লাহ লিখেছেন আল্লাহ আতদি আলুরি আয়ু সম্পর্কে কি লিখেছেন সোম্মা মুসগাতন আলিক সৃষ্টিকে একত্রিত করে রাখা হয় মায়ের গর্ভে ৪০ দিন বীর্যের আকারে চল্লিশ আলীকে তারপরে জমাট বাঁধা রক্তের আকারে আর চল্লিশ দিন রাখা হয় তারপরে সোম্মা মুসগাতম মিসলাজা আলীকে তারপরে আরেক তৃতীয় চল্লিশ দিন রাখা হয় মাংসপিণ্ড গোস্তের টুকরোর আকারে তাহলে তিন চল্লিশে একশো দিন হয়ে গেল চার মাস হয়ে গেল তোমাদেরকে বিভিন্ন স্তর অতিক্রম করিয়ে সৃষ্টি করেছেন তারপরে যখন দিন হয়ে যায় সোমায়ুম আরবি আর বা তারপরে চারটি কথা লিখার আদেশ করা হয় ফের ফের পাঠিয়ে দেওয়া হয় ফেরেস্তাকে নিযুক্ত করে দেওয়া হয় এই যে গর্ব করেছে মা তার জন্য নিযুক্ত করে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তুমি লিখো কি লিখবে ইউ তার আয়ু লিখে দাও বা ইউকাবো রিজকু তার রিজিক তার ভাগ্য তার অংশ কতটা পাবে তা লিখে দাও সে কতটা খাবে কতটা উপার্জন করবে ইত্যাদি ইত্যাদি তার অংশ রেজিক এবং ও আমালহু এবং তার কাজ কর্ম লিখে দাও আমল কেমন হবে পার্থকালের আমল কেমন হবে দুনিয়া ইহকালের আমল দুনিয়ার কাজ কেমন হবে আর পরকালের কাজ দিনের কাজ কেমন হবে ধর্মীয় কাজ তার কেমন হবে সে মমিন হবে না কি হবে এ লিখে দাও ও শকি উন ও সাঈ আর চার নম্বরে লিখো যে সে হতভাগা হবে না ভাগ্যবান হবে তার ভাগ্য ভালো হবে না মন্দ হবে শেষ পরিণাম কোথায় যাবে এই লিখে দাও এই চারটি কথা যে লিখার আদেশ করা হয় যখন মায়ের পেটে যখন শিশুর গর্ভ ধারণ হয় তখন লিখে দেওয়া হয় তাহলে এটি হচ্ছে তকদির আল অমরী একজন মানুষের পুরো আয়ুর তকদীর লিখন আর এক স্তর রয়েছে তকদীরের সেটি হচ্ছে তকদির আল হাউলিহ বা তকদির লিখা এই মর্মে কোরআনে করিমের আয়াত রয়েছে কদর রাত সম্পর্কে আমি এই আল কোরআন কে নাজল করেছি বরকতের আমরিন হাকিম এবং এই বরকতের রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফ্যাস করা হয় তাহলে কোরআন নাজেল হয়েছে বরকতের রাতে যে বরকতের রাত রমজান মাসে কারণ অন্য আয় মহান করেছেন কোরআন করিমের সুরে এমন এক মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে তাহলে আল কোরআন নাজল হয়েছে রমজান মাসে সাত আসমানের উপর থেকে লোহে মাহফুজ থেকে প্রথম আকাশে বেতুল ইজাতে আল্লাহ পাকপুর ও কোরআন করিম নাজিল করেছেন এই রমজান মাসে রমজান মাসের কোন দিন ছিল কোন রাত ছিল আল্লাহ ফাক রবুল আলমিন বলছেন ইন্না আনজাল আরকতের রাত ছিল বরকতের রাতটি কোন রাত ছিল আল্লাহ ফাক রা আনজাল না কদর নিশ্চয় আমি আল কোরআন কে নাজল করেছি কদরের রাতে সম্মানিত রাতে এই কদরের রাতে যা রমজান মাসের শেষ দশকের বেজড় রাতগুলিতে হয়ে থাকে যেমন নবী করিম সালামের অনেক হাদিস দ্বারা প্রমাণিত তকদির আল্লাপাক রব আলমিনের লিখনই ফেরিস্তাদেরকে দিয়ে দেওয়া যে এইভাবে তোমরা কাজ কর বাতসরিক তকদির কথা তাহলে রমজান মাসে আসলো অন্য কোন মাসে আসলো না সুতরাং যদি কেউ মনে করে যেন না শাবান মাসে ভাগ্য রজনী রয়েছে তাহলে এটি হাদিস বিরোধী বিষয় তারপরে আর শেষ অংশটি বা শেষ প্রকারটি হচ্ছে দৈনিক আল্লাহ ফর আব্বুল আলমিন তকদির নির্ধারিত করেন সুপরিমিত করেন দৈনিক মহান আল্লাহ সুরায় রাহমান এরশাদ করেছেন বান্দাদের জন্য তাদের তকদির নির্ধারণ করছেন এ কথাকে কে বোঝানো হয়েছে এইভাবে অলমাইকের আমরা আল্লাহ পাকের তকদির লিখনিকে ভাগ করেছেন যাতে করে এই তকদির বিষয়টি আরো স্পষ্ট এবং আমরা तृतय पब्लाराा बलाशियात बल्लाबुल आलमीन क्या सम्पर्के तीन करें বান্দার কাজ সম্পর্কে আল্লাহ যা ইচ্ছা করেন তাই বান্দা থেকে হয় আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে এই ক্ষেত্রে আমাদের সমাজে যেই কথাটি রয়েছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না এই কথাটি ভুল ইসলাম বিরোধী কথা কারণ হুকুম মানে ইচ্ছা নাই হুকুম মানে আদেশ আল্লাহ পাকের বিনা হুকুমে গাছের পাতা নড়ে না এই কথা ভুল কারণ আল্লাহ পাক রবুল আলমিন ভালো কাজের হুকুম করেছেন আদেশ করেছেন ওয়ান্নায়ের হুকুম করেননি পাপের হুকুম করেননি কিন্তু আল্লাপা কুফুরীর হুকুম করেননি কুফরি হচ্ছে আল্লাহাপা কার আলমে তার বান্দার জন্য কুফুরীর ওপর কখনো সন্তুষ্ট হইতে পারেন না তাহলে এই ভাষাটি আমাদের দেশে সহিদা বিরোধী ইসলাম বিরোধী ভাষা রয়েছে তা যার সংশোধনের প্রয়োজন রয়েছে একটি গাছের পাতা নড়ে না আল্লাহ পাক রব্বুল আলমের ইচ্ছা কি এরাদা কে মাসিয়ত কি অলমাই কেরাম গন আখিদার বিদ্যান দুই ভাগে ভাগ করেছেন এরাদা কহিয়া এবং এরাদা আল্লাহাকাল ইচ্ছা এবং আল্লাহ আল্লাহ আল্লাহাক দুনিয়াতে ভালো সৃষ্টি করছেন মন্দও সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সব রকম সৃষ্টি করছেন এটা হচ্ছে আল্লাহ পাক রবুল আলমিনের এরাদা কাউনিয়া বা মাসিয়া কাউনিয়া মহান আল্লাহ এরশাদ করছেন ইচ্ছার কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বহু আয়ত বলেছেন তার মধ্যে একটি আয়ত হচ্ছে আল্লাহ রব আলিন তোমরা চাইতে পারো না যতক্ষণ আল্লাহ পাক রব না চাইবেন তাহলে আমাদের চাওয়ার কথা বান্দার চাওয়ার কথা আল্লাহ পাক বললেন এবং যদি আল্লাহ চাইতেন তো তারা আপোষে লড়াই করতো না যুদ্ধ করত না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলম ইয়াফ যা চান তাই করেন আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই করেন তাহলে আল্লাহ পাকর রাব্বুল আলমিনের এরাদা ইচ্ছা রয়েছে যে পৃথিবীতে ভালো হোক মন্দ হোক এই ইচ্ছা রয়েছে এটি হচ্ছে সৃষ্টিগত এরাদা আল্লাপাক রব্ুল আলমিনের আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে এই তকদিরের বিষয়টি আরো সুন্দর করে বোঝার তৌফিক দান করেন এবং এই তকদির প্রতি আমাদেরকে আস্থা করে আমাদেরকে সতামলের যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যে তকদির আমাদের নির্ধারিত করেছেন তা এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহস্যকে আমাদের উপলব্ধি করার যেন তৌফিক দান করেন আল্লাহ আলামিন যেন সুখের সময় তার সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন এবং কষ্টের সময় দুঃখের সময় আল্লাহফাক রব্বুল আলমিন যেন আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আমিন আলমিন ওসলাল মহাম্মদ আল্লাহ আলহ ও আজমাইন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 क्यों चलते देखा जावार पुंजी रे दस टाय दस टाय जकर आतरिक बार्ता शत्रुके जय घा शत्रुतार शत्रु के जयशल मंद के तार परम बंधु शत्रु के पर ना करय त এবং মনকে জয় করুন বেশ টিভি বাংলা মানবতার সমতা